মাল্টি ক্রস বিচার বিভাগ বহু এবং আন্তঃসীমান্ত এক্তিয়ার এক দেশের আইন অন্য দেশের কতটুকু প্রযোজ্য বিভিন্ন দেশের বিভিন্ন আইন রয়েছে এবং ইন্টারনেটের আইনি বিষয়গুলি প্রায়শই আন্তঃসীমান্ত এক্তিয়ারের সাথে সম্পর্কিত এই বিষয়টি কিভাবে সবচেয়ে ভালোভাবে বোঝা এবং সমাধান করা যেতে পারে আন্তর্জাতিক এখতিয়ারের পরিচালনার প্রয়োজনীয়তার মধ্যে পার্থক্য কি ব্যবসাকে বাধা দেয় সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক কর্পোরেট সম্মতি আরও স্বচ্ছ এবং আরও জটিল ব্যাজবহুল এবং স্নাজুপিডাদায়ক হয়ে উঠেছে যার লক্ষ্য হল আন্তর্জাতিক খেলার ক্ষেত্রকে সমতল করা টিএমএফ গ্রুপের কমপ্লায়েন্স এবং স্ট্র্যাটেজিক রেগুলেটরি সার্ভিসেসের গ্লোবাল হেড লেইলাস জোয়ার্ক মন্তব্য করেছেন বিশ্বজুড়ে বিপুল সংখ্যক নতুন আন্তর্জাতিক প্রবিধান প্রযোগ করা হয়েছে যা সাধারণভাবে দৃশ্যমানতা বৃদ্ধি করে তবে সেগুলি বাস্তবায়নের পদ্ধতি এবং গতি দেশ ভেদে ভিন্ন যার অর্থ সামগ্রিক জটিলতার চিত্রটি অভিন্ন নয়গ। সর্বাধিক দূরদর্শী সংস্থাগুলি বৈশ্বিক কাঠামো তৈরি করে সারা দিচ্ছে তাদের মানকে উন্নত করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে যাতে তারা যে জটিল দেশগুলিতে কাজ করে সেই দেশগুলির মান পূরণ করে অবশ্যই সহজ কাজ নয় তবে অবশ্যই একটি বুদ্ধিমান কাজ কৌৎস জটিল আন্তঃসীমান্ত এক্তিয়ারের ক্রসচুরেস্টেকশনও পরিচালনা ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে অ্যাক্সেস এক আগস্ট 2020। আন্তসীমান্ত বিশ আন্তঃসীমান্ত এক্তিয়ারের বিশেষটি এনেপিয়ারে একটি ফার্মেসি শিল্প সমিতি এবং আন্তঃদেশীয় ওষুধ বিক্রয়ের প্রভাবগুলির মধ্যে আলোচনা করা হয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফার্মেসি রেগুলেটরি অথরিটিস হোল প্রাদেশিক এবং আঞ্চলিক ফার্মেসি নিয়ন্ত্রক সংস্থাগুলির পাশাপাশি কানাডিয়ান ফোর্সেস ফার্মেসি সার্ভিসেসের একটি স্বেচ্ছাসেবী সমিতি তাদের গবেষণায় তারা এই মূল বিষয়গুলি খুঁজে পেয়েছে যদিও ফার্মেসিগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যুক্তিটি বৈধ কোনো একয়ারটিকে প্রাথমিক একতিয়ার হিসাবে বিবেচনা করা উচিত আলোচনা করা হয়েছিল যে রোগীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য রোগীর একতিয়ার হওয়া উচিত প্রাথমিক এক্তিয়ার আন্তঃসীমান্ত অনুশীলনের ক্ষেত্রে কোনো একয়ারের মান এবং আইন প্রযোগ করা উচিত রোগীর একতিয়ারে ড্রাগ ইনফরমেশন সার্ভিসেস বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডে ইও ফার্মেসি পেশাদারের অ্যাক্সেস এবং অবদান রাখার ক্ষেত্রে রোগীর নিরাপত্তার গুরুত্ব যা কিছু প্রদেশে বাধ্যতামূলক গোপনীয়তা সংক্রান্ত সমস্যা তথ্য ভাগাভাগি সংক্রান্ত সমস্যা সেই সময় বেশিরভাগ পিয়ারে উল্লেখ করেছে যে তাদের কোনো ঘটনার পরে তাদের সদস্যদের সম্পর্কে তথ্য ভাগ করার অনুমতি ছিল কিন্তু সক্রিয়ভাবে তথ্য ভাগ করার অনুমতি ছিল না সদস্যরা মনে করেছিলেন যে গোপনীয়তা আইন তাদের তথ্য সংগ্রহ এবং ভাগ করার ক্ষমতাকে সীমিত করবে খাদ্য ও ওষুধ প্রবিধানের সি ডট এক ডট চার একের ব্যাখ্যা ক এক ডট শূন্য এক এক কোনও ব্যক্তি প্রেসক্রিপশনের ওষুধ বিক্রি করতে পারবেন না যদি না ক তারা কোনো প্রদেশের আইন অনুসারে প্রেসক্রিপশনের ওষুধ সরবরাহ করার অধিকারী হয় এবং তারা মৌখিক বা লিখিত প্রেসক্রিপশনের অধীনে সেই প্রদেশে এটি বিক্রি করে অথবা তারা সি ডট এক ডট চার তিন ধারার অধীনে এটি বিক্রি করে এনে পিয়ারে অক্টোবর দুই সালে হেলথ কানাডার কাছ থেকে একটি আইনি ব্যাখ্যা পেয়েছে যে খাদ্য ও ওষুধ প্রবিধানের সি ডট শূন্য শূন্য চার এক ধারা খু ফার্মেসি পরিষেবাগুলির আন্তঃসীমান্ত বিতরণে বাধা দেয় না পরিশিষ্ট দুই তবে পিয়ারে আইনি পরামর্শদাতারা একটি পরস্পর বিরোধী মতামত প্রদান করেছিলেন হেলথ কানাডার সাথে আরও স্পষ্ট করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল আন্তঃসীমান্ত একয়ার ইস্যুটির আরেকটি উদাহরণ হল ইউ ডিজিটাল পরিষেবা আইন ডেটা স্পেসে বহির্ভূখণ্ডীয় প্রযোগ এখতিয়ার আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আকর্ষণীয় বিষয়গুলি সামনে নিয়ে আসে যা সম্পর্কে আমাদের ধারণা থাকতে পারে নিম্নলিখিত ভিডিওতে তেইশ মিনিট দশ সেকেন্ডে ডক আশাফ রুবিন তার সাম্প্রতিক তাত্ত্বিক গবেষণাপত্র সম্পর্কে কথা বলেছেন যা দুই সালে প্রকাশিত বেলগার রিসার্চ হ্যান্ডবুক অন এক্সট্রাটেরিটোরিয়ালিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল অস্টিন এল প্যারিস এবং সেড্রিক রিংগার্ট সম্পাদক বইয়ের একটি অধ্যায় আপনি যদি আরও জানতে আগ্রহী হন তবে ভিডিওটির এই অংশটি দেখুন ২৩ মিনিট দশ সেকেন্ড থেকে শুরু একটি চমৎকার সম্পদ হল ইন্টারনেট অ্যান্ড জুরিস্টিকশন পলিসি নেটওয়ার্ক ইন্টারনেট অ্যান্ড জুরিস্টিকশন পলিসি নেটওয়ার্ক হল একটি বহু অংশী ভিত্তিক সংস্থা যা ইন্টারনেটের আন্তঃসীমান্ত প্রকৃতি এবং জাতীয় এক্তিয়ারের মধ্যে টানাপোডেন সমাধান করে এর ভিত্তিক সচিবালয় ট্রান্সন্যাশনাল সহযোগিতা এবং নীতিগত সমন্বয় সক্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যে একটি বৈশ্বিক নীতি প্রক্রিয়া সহস্তর করে বিভিন্ন গবেষণাপত্র ডাউনলোড করতে এবং তাদের অনলাইন এবং সশরীরে উপস্থিত ইভেন্টগুলিতে অংশগ্রহণ করতে ওয়েবসাইটটিতে যান সমন্বিত ইন্টারনেট আন্তর্জাতিকতাবাদ ডিজিটাল যুগে স্থিতিশীলতা নির্ধারিত হয় কিভাবে ইন্টারনেট ব্যবহৃত হয় তার দ্বারা এবং এটি সংঘাত ও সংকটের সময় সবচেয়ে বেশি স্পষ্ট হয় ইউক্রেন যুদ্ধের সময় ইন্টারনেট স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রযুক্তি কোম্পানিগুলির হস্তক্ষেপ ইউক্রেনীয়দের ডিজিটাল এবং শারীরিক নিরাপত্তার এবং তাদের মৌলিক যোগাযোগ অবকাঠামোর জন্য অপরিহার্য ছিল তবুও বিশ্বজুড়ে নতুন নতুন সংকট দেখা দেওয়ার সাথে সাথে সরকার বহুপাক্ষিক এবং প্রযুক্তি কোম্পানিগুলির মতো নতুন ভুরাজনৈতিক কুশিল বেড়া বৈশ্বিক ইন্টারনেটের রক্ষক হিসেবে ভূমিকা পালন করার জন্য অপ্রস্তুত অতএব ইন্টারনেট আন্তর্জাতিকতাবাদের একটি নতুন মডেল প্রযোজন যা এই কুশিল্পদের মধ্যে সংযোগ স্থাপনের উপর কেন্দ্র করে একবিংশ শতাব্দীর স্থিতিশীলতা এবং ডিজিটাল সহনশীলতার জন্য একটি পদ্ধতির সংজ্ঞা নির্ধারণ করবে উৎস আট আগস্ট দুই হাজার সাইবার স্পেস পরিচালনা সংস্থাগুলি জুড়ে নীতি সীমানা রাজনীতি নীতি সীমানা এবং বিষয়ের আন্তঃনির্ভরতা স্থির নয় বরং সময়ের সাথে সাথে এগুলি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এই প্রাতিষ্ঠানিকীকরণ প্রায়শই গ্লোবাল নর্থের দেশগুলির নেতৃত্বে হয় যা নির্ধারণ করে যে কে শাসন করে কীভাবে শাসন করা হয় এবং একটি নীতি ক্ষেত্র কোথায় অবস্থিত বিদ্যমান সাহিত্য এই বিষয়গুলি কীভাবে সংস্থাগুলির মধ্যে এবং জুড়ে প্রণীত এবং প্রাতিষ্ঠানিকীকরণ করা হয় সে সম্পর্কে খুব কম অন্তর্দৃষ্টি প্রদান করে স্টেফানি সি হফম্যান এবং প্যাট্রিক পাওলাক দুই উদীয়মান নীতি ক্ষেত্রগুলি যেমন সাইবার স্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে জটিল প্রাতিষ্ঠানিক পরিবেশে অবস্থিত তা পরীক্ষা করে এই ব্যবধানটি সমাধান করেছেন লেখকরা প্রস্তাব করেন যে সম্পদ আহরণে দক্ষ সরকারগুলি নীতি কাঠামোর জন্য ফোরাম শোপিং কে নিযুক্ত থাকে এর মধ্যে জোট গঠনের লক্ষ্যে নতুন বা বিদ্যমান সংস্থাগুলিতে কৌশলগতভাবে প্রতিশ্রুতিশীল বিষয়গুলিকে একত্রিত করা জড়িত প্রাথমিকভাবে নীতির অনুরোণন সম্মনা দেশগুলি দ্বারা অধ্যুষিত সংস্থাগুলিতে ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যা আংশিকভাবে পৃথকীকৃত অনুক্রমবিহীন শাসন ব্যবস্থা কমপ্লেক্সের জন্ম দেয়া তবে দীর্ঘমেয়াদে সমন্বয় চাপ বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির দ্বারা অনুভূত একটি সাধারণ উদ্দেশ্য সংস্থায় শাসন ব্যবস্থার পরিবর্তনের সূত্রপাত করতে পারে যা নীতির সমন্বয়কারী হিসাবে কাজ করে এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কুশিলব্দের তাদের নীতি কাঠামো পুনর্গঠন করতে বাধ্য করা হয় যার ফলে বিভেদীকরণ হ্রাস পায় সমসাময়িক ভুরাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রবণতা আন্তঃসাংগঠনিক রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে তোলে তারা সাইবার স্পেসের নীতি ক্ষেত্রের উপর একটি গবেষণামূলক অনুসন্ধানের মাধ্যমে যুক্তিগুলি তুলে ধরেন কিভাবে বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতামূলক কাঠামোর বিস্তার শেষ পর্যন্ত নীতি বিতর্ককে জাতিসংঘের দিকে স্থানান্তরিত করে তা প্রদর্শন করে সেখানে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাগুলি কেবল খণ্ডিত নীতি সমন্বয়ের অনুমতি দেয়া আমাদের বিশ্লেষণ প্রাথমিক উৎসগুলিতে নিহিত এবং নিমজ্জন কৌশল দ্বারা সমর্থিত উৎস 5 সেপ্টেম্বর দুই হাজার তেইশ স্টেফানি সি হফম্যান এবং প্যাট্রিক পাওলাক দুই হাজার সাইবার স্পেস পরিচালনা সংস্থাগুলি জুড়ে নীতি সীমানা রাজনীতি রিভিউ অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি ডিজিটাল অধিকার সুরক্ষার জন্য আন্তর্জাতিক ডিজিটাল আইন বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ ক্রমাগত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে ডিজিটাল অধিকারের প্রতি মনোযোগ দেওয়া এবং কার্যকর আইনি শাসনের জন্য নীতিমালা তৈরি করার জরুরি প্রযোজন দেখা দিয়েছে আবির আলুবেদি রচিত এই গবেষণাটি ডিজিটাল অধিকার রক্ষাকারী আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করার পদ্ধতি যা কিনা আইনের ক্ষেত্রের একটি ক্রমবর্ধমান উপ সাম্প্রতিক বছরগুলিতে পেশাগত এবং শিক্ষাগত উভয় ক্ষেত্রেই বিশিষ্টতা অর্জন করেছে বিগ ডেটা ইন্টারনেট অফ থিংস কোয়ান্টাম কম্পিউটিং ব্লকচেইন এবং অত্যাধুনিক অ্যালগরিদম এর মতো উদীয়মান প্রযুক্তিগুলি তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে এর মধ্যে রয়েছে ব্যক্তিদের কোনো অধিকার এবং সুরক্ষা প্রদান করা উচিত ব্যবসায়িক এবং সরকারি সংস্থাগুলির দ্বারা ডিজিটাল প্রযুক্তিগুলির ক্রমবর্ধমান ব্যবহার ব্যক্তিরা কোনও অধিকার এবং আইনি সুরক্ষার অধিকারিতা তা অন্বেষণ এবং সমাধান করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া উচ পাঁচ সেপ্টেম্বর সাইবার গোয়েন্দাগিরি এবং আন্তর্জাতিক নিরাপত্তা আইনি এবং কূটনৈতিক নিরবতা ভঙ্গ সাইবার গোয়েন্দাগিরি এবং আন্তর্জাতিক নিরাপত্তা আইন ও কূটনীতির নিরবতা ভাঙার সময় কি এসেছে এই শিরোনামের প্রবন্ধে ডেনিস ব্রোডার্স সাইবার দুনিয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর বদলে যাওয়া ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে এই সংস্থাগুলো আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে সাধারণত আন্তর্জাতিক আইন এবং কূটনীতিতে এসব নিয়ে আলোচনা হয় না গোয়েন্দা সংস্থাগুলোর সাইবার কর্মকাণ্ড গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে নাশকতা এবং অন্তর্ঘাতের মতো ডিজিটাল গোপন কর্মকাণ্ড এক ধরনের অস্পষ্ট আইনি এলাকায় পরিচালিত হয় ডিজিটাল যুগ শুধু এই কর্মকাণ্ডগুলোর মাত্রা এবং প্রভাবই বাড়ায়নি বরংকে দায়ী তা বের করাও জটিল করে তুলেছে এর ফলে কে কোনো উদ্দেশ্যে কাজ করেছে তা অস্পষ্ট থেকে যায় এবং অনিচ্ছাকৃতভাবে ভুরাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয় এই গবেষণাপত্র সাইবার দুনিয়ায় গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রচলিত কূটনৈতিক এবং আইনি নির্বতা ভেঙে নতুন করে ভাবার আহ্বান জানা গোয়েন্দা সংস্থাগুলো যাতে এই অস্পষ্ট জায়গাগুলো নিজেদের সুবিধা ব্যবহার করতে না পারে সেজন্য বিভিন্ন রাষ্ট্রের উচিত এ বিষয়ে এবছু নিয়মকানুন এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা ডিজিটাল যুগে স্থিতিশীল আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোর কাজ পরিচালনার জন্য কিছু কি বা নিয়ম থাকা দরকার এই বিশেষটিকেই তুলে ধরা হয়েছে উৎস ত্রিশ সেপ্টেম্বর দুই ডেনিস ব্রোডার্স আঠারো সেপ্টেম্বর দুই সাইবার গোয়েন্দাগিরি এবং আন্তর্জাতিক নিরাপত্তা আইনি এবং কূটনৈতিক ভঙ্গ গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা ডিওই